আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামী আকিতার আরেকটি পর্ব নিয়ে সেটা হচ্ছে সম্পর্কে অর্থাৎ সাহায্যের আবেদন সম্পর্কে হম এমন একটি আবাদত যে ক্ষেত্রে মানুষ সিরিপ করে থাকে শরিয়েতের পরিবেশায় যে অর্থ সেটা জানতে হবে ইস্তেহানের শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া এবং শরীয়তের বাসা হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া নিজের কোন প্রয়োজন পূরণের ক্ষেত্রে অথবা কোনো বিপদ দূর করার ক্ষেত্রে নিজের যে আল্লাহলা সেই ব্যাপারে ধৈর্যের ক্ষেত্রে হতে পারে এই ব্যাপারে আপনি যে আপনার উদ্দেশ্য সেটাকে পূরণ করার জন্য আল্লাহর কাছে সাহায্যের আবেদন করতে পারেন এই যে ইস্তেহান বা সাহায্যের আবেদন এটা সাধারণত এবাদত এবং এটা সর্বোত্তম একটি বাদতের মধ্যে সামিল যার জন্য এটা একমাত্র আল্লাহ নিবেদন করতে হবে এর প্রমাণ হচ্ছে আল্লাহ যে আমরা কেবল আপনার ইয়ে বাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে যেন তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি তেমনি ভাবে সুরে আলাহ করে একশো আঠাশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করো তাহলে আদেশ করেছেন নবী তার হ্যাঁ উন্মত এই আদেশটা আমাদেরকে পালন করতে হবে যে সাহায্য চাইবো একমাত্র আল্লাহর কাছে আর যখন তুমি সাহায্য কামনা করবে তখন আল্লাহরই সাহায্য কামনা করবে এই যে এস্তে এটা যদি আল্লাহ ছাড়া অন্যর কাছে যদি সাহায্য চাওয়া হয় এটা কিন্তু দুই প্রকার সবটাই যে একবার হারাম তারাম বা সবটাই যে শির তা নয় এই সাহায্য চাওয়া যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে এমন কিছুর ব্যাপারে সাহায্য চাওয়া হয় যে ব্যাপারে তারা সাহায্য করতে পারে সেই ব্যাপারে নয়। কিন্তু যদি আল্লাহ ছাড়া অন্য কারণ কাছে যদি এমন ব্যাপারে চাওয়া হয়। যেটা আল্লাহ ছাড়া কেউ করতে সক্ষম নয় যেমন আপনি মৃত ব্যক্তির কাছে আপনি সাহায্য চাইলেন তাহলে সে তো আপনার কোনো কিছু করতে সক্ষম নয় এবং অথবা অনুপস্থিত জীবিত ব্যক্তির কাছে আপনি সাহায্য চাইলেন অথবা এমন কোনো জীবিত ব্যক্তির সাহায্য চাইলেন যে ব্যাপারে সাহায্য করতে সে সক্ষম নয় তাইলে সেটা অবশ্যই সাহায্য চায় রিজিক হাসিল করার ব্যাপারে এটা কিন্তু শিরকে আকবর হবে এবং ইসলাম থেকে বের করে দিবে দ্বিতীয় আরেক রকম আপনার সাহায্য চাওয়া হচ্ছে যে কোনো জীবিত সক্ষম ব্যক্তির কাছে উপস্থিত ব্যক্তির কাছে এমন ব্যাপারে সাহায্য এগুলো কিন্তু এগুলো কাজের ক্ষেত্রে যায় এবং কখনো এটা মুস্তফ হতে পারে কখনো প্রয়োজনের ক্ষেত্রে সেটা ওয়াজিব হতে পারে আল্লাহর কাছে সাহায্য চাওয়া সেটা কিন্তু আল্লাহকে সম্মান করার সামিল কারণ আপনি যে সাহায্য চাইলেন সেটা কিন্তু রবের সম্মান বোঝায় যে রব তাকে আপনি পরিপূর্ণ সম্মান দিলেন তার কাছে করলেন হম সুতরাং এখানে আমাদের সম্মান পাওয়া যায় হ্যাঁ তো এখানে যখন সম্মান পাওয়া যায় এটার পাশাপাশি অন্যজনকে যদি সম্মান দিতে যান যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে না তখনই সিটকের ব্যাপারটা চলে আসে आल्लाम से बेपारे सम चले तीर्क बेपार चले सूतरा जो आल्ला छा कारो काम सहाज चावा है जे आल्ला छा क्यों करतेम न যেমন সাতানব্বই আটানব্বই আল্লাহ বলেন্লাহ বলেন যে কাফেররা মুশেখরা তারা জাহান্নামে গিয়ে তারা এটা বলবে যে আল্লাহর প্রসম আমরা তো সুস্পষ্ট ভ্রষ্টতায় ছিলাম যখন আমরা সাথে রব আহকে আপনার সমপর্যায়ে নিয়ে আসলাম হ্যাঁ এটা তখন তারা শিকার যাবে হ্যাঁ সুতরাং আল্লাহ সাহানুর কাছে ফরিয়াদ করবো যেন আমরা এই সাহায্য চওয়ার ক্ষেত্রে যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে ওসল্লাহ বিনা আহম্মদ